জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা দ্বিগুণ ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গোড়ার চেয়ে ভাঙার খেলা খেলছিস কখন ছি ফাঁকবে তেরো করবে স্বদেশ দখল আমরা তো তার খোঁজ রাখি না খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ আফসোস অফসোস হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মত অপবাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মতো ঘরের বিষয় বাইরে বলি ফলাও করে কত পদের লোভে বিক্রিয় বাতিল হাতে তালি উম্মা ভুলের স্বার্থে নিজের মগ্ন সবাই নাই কারো নাই হুস আফসো সফস আফসো সফস সফস আফসু সফস অন্য সবার দুষ্ট্রুটি আর কুৎসা গে যায় নিজের দোষে চোখ পড়ে না ছাই পড়েছে ছাই ठीक बेठी के धन धार धरी ना बोलते हमें बोलो ठीक बेठी के बोलते हे बोलो हजु नष्ट्रोतेमल दिन इसलाम झोल ठेका कर इंतजाम सम्मिलित शत्रा आज निर्मूल दीसलम हमारा विपद झोर ठेका कर इंतजाम ইমানদারের নেই তো অভাব নেই সেইসোস আফসোস কিন মহড়া চলছে চারিদিক ঐক্যমতের প্রশ্ন যে আজ খুব অপ্রাসঙ্গিক এক কাতারে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনই দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিন বিবাদ ব্যবধান ভিনশে শ্বেত এক পরিচয় সকলে মুসলমান লক্ষ্য সবার এক তুয়া বিবাদ ব্যবধান ভিনশে শ্বেত এক পরিচয় সকলে মুসলমান Kuti musalman ajwi joy keno hoi na nirunkur Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Afsos Hmmmm Hmmmm -hmm. mm -hmm.